Night of Ramadan Welcome, O oh Ramadan It is Ramadan It is Ramadan Priya muslim, ebong o muslim, bhai o bunera Assalamu alaikum warahmatullahi wabarakatuhu আল্লাহ সুবাহান ও দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক আমাদের অনুষ্ঠানে স্বাগতম রমজান আর ডেট উইথ ডা জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের অনুষ্ঠানে আলোচনার টপিক রমজান আত্মউন্নয়ন এবং ইসলাদিয়ার মাস পর্ব তুই ড জাকির আসসালাম আলাইকুম্লা তো ড জাকির আমাদের গত পর্বে আমরা কথা বলেছিলাম আসলে আপনি বলেছেন আর আমি শুনেছি সত্তরটা গুরুতর পাপ সম্পর্কে। আমরা একটা একটা করে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাল্লাহ এই গুরুতর পাপগুলো নিয়ে আজকের এই অনুষ্ঠানে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো জিনা তাহলে সবার আগে বলবেন ইসলামিক দৃষ্টিতে अनैतिक जौन सम्पर्क एक, जोन एक जोन जो पुरुष और एक जन महिला विवाहित जदिना जौन सम्पर्क स्थापन कर बला है जीना वैवाहिक सम्पर्क बहरे जौन सम्पर्क स्थापन और इसलामिक शरिया प्रधान लक्ष्य हे सम्मान वंशति बजाय रखा से कारण जीना अर्थात अवैध जौन सम्पर्क हे एक बड़ गुना आल्ला सवान पवित्रक्रणे सुरैसरा অধ্যায় নম্বর সতেরো আয়াত নম্বর ৩২ তোমরা জিনার নিকটবর্তী হইও না তোমরা নিকটবর্তী হইও না অবৈধ সম্পর্কের। কারণ এটা একটা অশ্লীল কাজ এক পাপ থেকে আরেক পাপের রাস্তা খুলে দেয় ইসলাম যথাসাধ্য চেষ্টা করে গেছে এই সম্মানটাকে বজায় রাখতে পুরুষ ও মহিলার সম্মান এব্যাপারে অনেক দিক নির্দেশনা দেওয়া হয়েছে শরিয়াতে করোন এবং হাদিসে যেগুলো মানুষকে জিনার কাছাকাছি আসতে বাধা দেয় এক নম্বর হিজাবের ব্যবস্থা করা হয়েছে আর মহিলাদের হিজাবের পাশাপাশি পুরুষদেরও হিজাব পালন করতে হবে মহিলাদের ক্ষেত্রে তাদের পুরো শরীর ঢাকতে হবে শরীরের যে অংশ দেখা যেতে পারে মুখমণ্ডল আর হাতের কবজি পর্যন্ত কিছু বিশেষজ্ঞ বলেন এগুলো ঢাকতে হবে আর আল্লাহ বলেছেন হিজাবের কথা আল্লাহ তালা পবিত্র করেন হিজাবের কথা বলেছেন প্রথমে পুরুষ তারপর মহিলাদের জন্য আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরানুর অধ্যায় নম্বর চব্বিশ আয়াত নম্বর তিরিশ মমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযত করে লজ্জাস্থানে হেফাজত করে যখন একজন পুরুষ কোন মহিলাকে দেখবে তখন যদি তার মাথায় কোনো খারাপ চিন্তা আসে সে দৃষ্টি নিচু করবে পরের মহিলাদের কথা বলা হয়েছে পবিত্রকরণে সুরানুর অধ্যায় চব্বিশ আয়াত একত্রিশ মমিন নারীদের বলো তারা দৃষ্টি নিচু করবে লজ্জাস্থানে হেফাজত করবে আর সাধারণত যা প্রকাশ থাকে তা ব্যথীত যেন সৌন্দর্য প্রকাশ না করে যেন কাপড় দিয়ে বক্ষদেশ আবৃত করে এরকম আরও অনেক কথা তাহলে দৃষ্টি সংযুক্ত রাখা খুব গুরুত্বপূর্ণ এটা জিনাকে অনেকাংশেই বাধা দেয় আর এই জিনা বা অনৈতিক যৌন সম্পর্কর শাস্তি যেটা এখানে শাস্তি দুধরনের জিনার প্রকারভেদের উপর নির্ভর করে জিনা হতে পারে দুই প্রকার এক নাম্বার হচ্ছে অবিবাহিত পুরুষ ও মহিলার মধ্যে অনৈতিক যৌন সম্পর্ক স্থাপন করা ইংরেজিতে এটাকে বলা হয় ফর্নিকেশন আর বিবাহিত পুরুষ বা মহিলা যদি অনৈতিক সম্পর্ক স্থাপন করে এটাকে বলা হয় অ্যাডাল্ট্রি দুটো ক্ষেত্রে শাস্তি কিছুটা আলাদা আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা নূর অধ্যা নম্বর চব্বিশ আয় নম্বর দুই অবিবাহিত মহিলা বা পুরুষ যদি ব্যবিচার করে তাহলে সেই ব্যবিচারই হোক সে মহিলা বা পুরুষ প্রত্যেককে একশো কষাঘাত করবে একশোবার চাবুক মারবে আর তোমরা তাদের প্রতি সহানুভূতি দেখাবে না এবং মুমিনদের একটা দল যেন এই শাস্তি প্রত্যক্ষ করে তার মানে একজন পুরুষ অথবা একজন মহিলা যে বিবাহিত নয় সে যদি অবৈধ সম্পর্ক স্থাপন করে তার শাস্তি হচ্ছে একশোটা কষাঘাত চাবুক দিয়ে একশোবার মারবে এরপর অ্যাডাল্ট্রির শাস্তি নিয়ে যদি বলতে হয় মানে বিবাহিত পুরুষ মহিলার মধ্যে অনৈতিক সম্পর্ক স্থাপন এটা আছে সেই বুখারিতে খণ্ড নম্বর আট বুক হুদুদ হাদিস নাম্বার ছয় এক লোক নবী সাল্লা সাল্লামের কাছে এসে বলল যে আমি ব্যভিচার করেছি অ্যাডাল্ট্রি করেছি তারপর সে আরও চারবার একই কথা বলল যে সে ব্যবিচার করেছে আর নবী তখন আদেশ দিলেন লোকটাকে শাস্তি পেতে হবে পাথর ছুঁড়ে হত্যা করতে হবে কারণ সে বিবাহিত পুরুষ তাহলে অ্যাডাল্ট্রি মানে বিবাহিত পুরুষ বা মহিলার অনৈতিক জৌন সম্পর্কে শাস্তি সেটা পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড আরও একটা হাদিস আছে সোহেবুখারিতে খণ্ড নম্বর 8 বুকাপ হুদুদ হাদিস নম্বর ছয় এক ইহুদি পুরুষ আর মহিলা ব্যবচার করার সময় ধরা পড়ল তাদের নবীর সামনে আনা হল নবী তাদের জিজ্ঞেস করলেন তোমাদের ধর্ম অনুযায়ী ব্যবচার করলে শাস্তি কি তারা বলল যে আমাদের পুরোহিত নিয়মটা বানিয়েছেন যে মুখ চারকল দিয়ে কালো করে দেওয়া হবে নবী বললেন ধর্মগ্রন্থ আনো আর আমাকে দেখাও ইহুদি পুরুষ ধর্মগ্রন্থ এনে কিছু অংশ ঢেকে নিয়ে তারপর পড়া শুরু করল একজন সাহবা তখন বললেন তোমার হাতটা সরাও হাত সরালে দেখা গেল সেখানে লেখা আছে শাস্তি পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড যদি বিবাহিত পুরুষ বা মহিলা ব্যবচার করে থাকে তাহলে ইহুদি ধর্মগ্রন্থে খ্রিস্টান ধর্মগ্রন্থে অ্যাডাল্ট্রি করলে তার শাস্তি হচ্ছে পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড তখন নবী আদেশ দিলেন যে এই ইহুদি পুরুষ আর মহিলা দুজনকেই পাথর ছুঁড়ে হত্যা করা হবে একটা হাদিস আছে সোহে মুসলিমে খণ্ড নম্বর তিন বুক অফ হুদুদ হাদিস নাম্বার চার নবী বলেছেন যদি কোনো লোক জিনা করে যদি অবিবাহিত পুরুষ অথবা মহিলা হয় যদি জিনা করে অর্থাৎ ফার্নিকেশন एखे शस्ती हा कषाघत और तरह निशन दे बच्चर नबीर पर जदि कोवा पुरुष व महिला जिना थे जो अब सम्पर्क स्थपन मान एडल्ट्री और विवाहित पुरुष अथवा महिला शस्ती हार कषाघात करो एकशा चाबुक मारो तरह पाथर छुड़ो हत्या करो এ হচ্ছে জিনার ক্ষেত্রে বিভিন্ন রকমের শাস্তি এটা ইসলাম ধর্মে গুরুতর পাপগুলোর মধ্যে একটা আর আল কাবাইর গ্রন্থে ইমামা জাহাবি এটাকে রেখেছেন নাম্বার নম্বর হিসেবে জিনা অ্যাডাল্টের ফর্নিগেশন ড জাকির এখন আপনি কি আমাকে বলবেন যে ইসলাম ধর্ম অনুযায়ী সমকামিতার শাস্তি কী হতে পারে আর একটা ব্যাপারে আমি জানতে চাইব যে অনেকে বলে যে সমকামিতা নাকি জেনেটিক বিজ্ঞানীদের মধ্যে অনেকে এরকম কথা বলেন আর যারা সমকামী তারা তখন মনে করে যে সমকামিতা করার একটা অধিকার তাদের আছে কথাটা সঠিক এটা কি জেনেটিক আপনার মতামত কি আপনি যদি ইসলামিক শরীর অনুযায়ী কোনো শাস্তির কথা বলেন সমকামিতা প্রসঙ্গে আল্লাহ পবিত্রকরণে বলেছেন আর আমাদের নবীয় অনেক হাদিসে এমন কথা বলেছেন সমকামিতা প্রসঙ্গে আল্লাহ বলেছেন পবিত্রকরণে সুরা আরফ পদ্ধার নম্বর সাত আয়াত নম্বর আশি এছাড়াও আছে একাশি আল্লাহ বলেছেন এখানে লুতালের সম্প্রদায়ের কথা আছে আর লুত আল্লাহ সাল্লাম তার লোকজনকে বলছেন যে তোমরা এমন কুকর্ম করছ যেটা তোমাদের আগে পৃথিবীতে আর কেউ করেনি মানে তোমরা যে লাম্পট্ট করছো কুকর্ম করছো এটা তোমাদের আগে পৃথিবীতে আর কেউ করেনি আর কামত্রিতির জন্য কি নারীকে ছেড়ে পুরুষের কাছে যাও মানে তোমরা কি পুরুষদের কামনা করছ নারীকে ছেড়ে তোমরা কি পুরুষের প্রতি আকৃষ্ট এ ধরনের কথা বলা হচ্ছে সুরা আনকাবুত পদ্বর উনত্রিশ আয়াত আঠাশ উনত্রিশ এখানে লুতাল্লাম তার লোকজনকে বলছেন যে তোমরা তো এমন অশ্লীল কাজ করছ যেটা তোমাদের আগে এই পৃথিবী তার কেউ কখনো করেনি তোমরা পুরুষে উপগত হচ্ছ আর রাহাজানি করছো আবার সমকামিতার কথা বলছেন আর আল্লাহ সব মানুষকে যে শাস্তি দিয়েছেন সেটা পবিত্রকূরণে আছে সুরহু অধ্যায় নম্বর এগারো আয়াত নম্বর বিরাশি আল্লাহ বলেছেন যে তিনি সেই জনপদকে উল্টে দিলেন লুত আল্লাহিসের দুটো শহর সডম আর গোমরা আল্লাহ এই শহর দুটোকে উল্টে দিলেন আর তাদের উপর বারবার বর্ষণ করা হল পাথর আর কঙ্কর ক্রমাগত বর্ষণ এখন সমকামিতার দায়ে একজন মানুষের শাস্তির ব্যাপারে যদি বলতে হয় এটা আছে সুন দাউদে খণ্ড নম্বর তিন বুক অফ হুদুদ হাদিস নম্বর চার হাজার চারশো সাতচল্লিশ আমাদের নবী মোহাম্মদাম বলেছেন তোমাদের যদি কেউ সালামের লোকদের মতো পাপ করে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে যে লোকটা এটা করে আর যার সাথে করা হয় তাহলে সমকামিতা ইসলাম ধর্মে নিষিদ্ধ আর সমকামিতার জন্য শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এবার আপনার প্রশ্নের দ্বিতীয় অংশটা নিয়ে বলি যে এই সমকামিতা জেনেটিক কিনা না এরকম একটা রিসার্চ করা হয়েছিল প্রায় পনেরো বিশ বছর আগে নব্বইয়ের প্রথম দিকে সেখানে একদল বিজ্ঞানী ছিলেন যারা বলেছিলেন যে সমকামিতা হচ্ছে জেনেটিক পরবর্তীতে আরও রিসার্চ করা হয়েছে সেখানে প্রমাণ হল আগের রিসার্চের কথা ভুল যে লোক প্রথম এই থিওরির কথা তুলেছিলেন समकामी समकाम जो जे जेनेटिकारे आर्टिकल लेखा ए रखा आर्टिकल आज साल एप्रिले छह तारीिखे आई स्टाइल निज कमे से आर्टिकलटार शुरोन हम और ब्रेड समकाम आलोचना लिखे रबार्ट नाइट এই আর্টিকেলটা প্রচার করার পেছনে অবদান রয়েছে বেশ কয়েকজন আমেরিকান মহিলার তারা প্রমাণ করতে চেয়েছিল সমকামিতা জেনেটিক না কারণ তাদের গরত ছিল রবার্ট নাইট বিভিন্ন আর্টিকেল সংগ্রহ করলেন বিজ্ঞানীদের কাছ থেকে সংশ্লিষ্ট লোকজনের কাছ থেকেও আর প্রমাণ করলেন সমকামিতা জেনেটিক না তিনি ডক্টর রবার্ট স্পিডজারের উদ্ধৃতি দিয়েছেন লাইফসাইট নিউজ ডট কম থেকে তিনি সাইক্রেট্রির প্রফেসর আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটিতে ইউএসএ তিনি প্রমাণ করেছেন যে সমকামিতা জেনেটিক না আর তিনি উনিশশো তিয়াত্তর সালে আমেরিকান সাইক্রিয়াটিস্ট অ্যাসোসিয়েশনের লিস্ট থেকে এটা বাদ দিয়ে দিলেন যে সমকামিতা মানসিক অসুস্থতা ভুল প্রমাণ করে এটা লিস্ট থেকে বাদ দিলেন যে মানসিক অসুস্থতা না তিনি রিসার্চ করলেন আর দুশোরও বেশি মানুষকে বিভিন্ন পরামর্শ দিলেন যারা সমকামী ছিল পরবর্তীতে তাদের অনেকেই সমকামিতা থেকে সরে এসেছে যে লোক প্রথম বলেছিলেন যে সমকামিতা হচ্ছে জেনেটিক তার নাম ডিন হ্যামার উনিও ছিলেন আমেরিকাতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ আর তিনি রিসার্চ করেছিলেন চল্লিশ জোড়া সমকামী মানুষের উপরে বলেছিলেন যে একটা সমকামী জিন আছে সেই কারণেই নাকি সমকামিতা বংশগত হতে পারে পরবর্তীতে ডক্টর জর্জ রাইস ডিন হ্যামারের পরীক্ষাটা নিজেই করতে চাইলেন নিলেন জোড়া সমকামী মানুষ তবে দুঃখের কথা তিনি কোন সমকামী জিন পেলেন না যখন প্রমাণিত হল যে সমকামিতা জেনেটিক কথাটা ঠিক নয় তখন হ্যামার বললেন এখানে স্যাম্পলটা অনেক বড় সেজন্য খুঁজে পায়নি আমার স্যাম্পলটা ছোট ছিল অজুহাত দেখালেন পরবর্তীতে অনেক বিজ্ঞানী অনেক সাইক্রোটিস্ট এটা নিয়ে রিসার্চ করেছেন তারাও বুঝতে পেরেছেন যে নিঃসন্দেহে সমকামিতা জেনেটিক না আর এমনকি ডক্টর অ্যানেল স্যান্ডার্স ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ যে ইনস্টিটিউট থেকে এসেছেন ডিনহ্যামার তিনিও রিসার্চ করেছেন তারপর পেপারে ছাপা হয়েছে পহলা জুন ১৯৯৮ সালে টরেন্টোতে সাইক্রেটিক কনফারেন্সে তিনি নিশ্চিতভাবে প্রমাণ করেছেন যে সমকামিতা জেনেটিক না তাহলে সমকামিতা জেনেটিক হতে পারে না আর পাপ উত্তরাধিকের সূত্রে আসে না ইসলাম ধর্মে এরকম কোনো ধারণা নেই এটা খ্রিস্টান ধর্মের একটা ধারণা অন্যান্য ধর্মেরও তবে ইসলাম ধর্মে একজন মানুষ কখনোই অন্যের পাপের বোঝা বহন করবে না আমরা বিশ্বাস করি পাপ উত্তরাধিকের সূত্রে আসে না আর সমকামিতা বংশগত নয় ও জাজাকাল্লা খায়ের আপনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আর আমি জানি যে অনেক মুসলিম আছে যারা মনে করে যে সমকামিতা জেনেটিক এ কথাটা বলা হয়েছিল এখন থেকে প্রায় দশ বছর আগে তাই না নাকি দশ বছরের সামান্য একটু কম ১৪ বছর তবে এখনো অনেকে এটাকে সত্যি বলে মনে করে আল্লাহ যেন আমাদের মনে করে তারা পুরো ব্যাপারটা জানে না যারা পুরোটা জানে তারাই ব্যাপারে নিশ্চিত যে কথাটা ঠিক না প্রিয় ভাই ও বোনেরা ইনশা আল্লাহ আবার দেখা হবে ছোট্ট বিরতির পর আমি বাংলার মোমেনের চাল চলন ইসলামী তরিকা আমলের পরীক্ষা আমি মোহাম্মদ হাশিম আর আপনারা দেখছেন কেন জীবনের সফলতার সাড়ে পাঁচটায় বাংলাদেশে ও সন্ধ্যা পাঁচটায় ভারতে পিস টিভি বাংলায় মানুষ অনেক রাস্তায় চলে কিন্তু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 আল্লাহকে রাজি করা যায় তা জানতে হলে দেখুন পথ ও পাথেও শুধু বাংলায় দেখুন পথ প্রতি শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাতে সে পিস বাংলায় प्रिय मुस्लिम भाई बोरा अनुजान जोस्ट के आलोचना टपिक रमजान आत्मउन्नयन एसला देखुम वाले डर जिकिर आप কাছে আমাদের পরের প্রশ্ন সেটা রিবা এটাও অন্যতম একটা গুরুতর পাপ আর দুর্ভাগ্যজনকভাবে এখনকার দিনে অনেক মুসলিম মনে করে যে সুদ বা রিবা পুরোপুরি বৈধ আমাদের এই বর্তমান সমাজের প্রেক্ষাপটে এই বিষয়ে কিছু বলেন যার ভিত্তি কোরআন আর সুন্না আমি এটা মানি যে অনেক মুসলিম মনে করে রিবার ইন্টারেস্ট একই জিনিস না মনে করে আইনসম্মত তবে রিবার মানে মূল জিনিসের অতিরিক্ত এটার মধ্যে আছে ইউজারি খুব চড়াহারের সুদ তবে এর মধ্যে ইন্টারেস্টও আছে কারণ ইন্টারেস্টের সংজ্ঞাটাই হচ্ছে টাকা ধার দিয়ে টাকা উপার্জন আর ইউজারি চড়াহারের সুদ ছোট হোক বা বড় হোক রিবা জিনিসটা হারাম এর মধ্যে আছে ইন্টারেস্ট এছাড়াও আছে ইউজারি আর আল্লাহ সাবানা পবিত্রকরণে এই রিবা শব্দটা উল্লেখ করেছেন সব মিলিয়ে আটবার এটা আছে সুরা আলে ইমরান তারপর সুরা বাঁকের অধ্যায় দুই আয়াত দুশো আটাত্তর দুশো উনআশি আল্লাহ দুটো আয়াতে বলেছেন তোমরা রিবার দাবি ছেড়ে দাও অর্থাৎ ইন্টারেস্টের দাবি এবং যারা এই রিবার দাবি ছেড়ে দেবে না তারা যেন আল্লাহ এবং রাসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত থাকে তার মানে আপনি যদি রিবা নেন বা দেন আল্লাহ এবং রাসেল আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন এছাড়া আরও বড় গুনা যেমন মাদকদ্রব্য নেয়া অ্যালকোহল পান করা ড্রাগ ইত্যাদি তবে রিবা বড় গুনহার পাশাপাশি রিবায় জড়িত থাকলে আল্লাহ এবং রাসেল আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন এটা পবিত্রকুরণের একমাত্র আয়াত মাত্র একটা পাপের ক্ষেত্রে আল্লাহ এবং রাসেল আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন সেটা রিবা তাহলে রিবা হচ্ছে খুবই বড় একটা গুণা সেজন্য এটাকে বড়ো গুনার তালিকায় রাখা হয়েছে বারো নম্বরে আলকাবায়ের গ্রন্থে লিখেছেন ইমাম আজ জাহাবি বারো নম্বরে আছে আর রিবার শাস্তির ব্যাপারে যদি বলি এটা আছে সোহেব মুসলিমে খণ্ড নম্বর তিন হাদিস নম্বর তিন হাজার আটশো একাশি আমাদের নবী মোহাম্মদাম অভিশাপ দেন সে লোকজনকে যারা রিবা নেয় এবং রিবা দেয় যারা ইন্টারেস্ট নেয় আর ইন্টারেস্ট দেয় যারা লিপিবদ্ধ করে আর যে দুজন সাক্ষী থাকে তারা সবাই সমান নবী বলেছেন সবগুলো মানুষ অভিশপ্ত যে লোক রিবা নেয় যে রিবা দেয় আর যে সেটা লিপিবদ্ধ করে আর যে লোক সাক্ষী থাকে সে তাদের সবাই অভিশপ্ত আর সবাই একই স্তরে এছাড়া আরও একটা হাদিস আছে মোস্তাদ আল হাকিমে হাদিস নাম্বার দুই प्रियनबी मोहम्मद रीवार मध्य तियतर प्रकार भेद आलदा आलदा स्तर सब चेचर समान हम मानुष जदि तार मायर साथ जिना सब चेचर शीबा तियतरटार मध्य से मेर साथ जिना करार मत पापे ये एक सहिदिश और ये उल्लेख आसनद आहमेदे खंड नम्बर पाँच পৃষ্ঠান দুশো পঁচিশ এছাড়াও এই হাদেশ বলেছেন যদি কেউ জিনা করার চেয়েও গুরুতর পাপ যদি আপনি রিবা নেন একদির হাম সেটা হবে ছত্রিশ বার জিনা করার চেয়েও বড় গুনা তাহলে এই হচ্ছে ইসলামে রিবার শাস্তি আর পাপের গুরুত্ব এখনকার দিনে দেখবেন যে পশ্চিমা বিশ্বের বেশিরভাগ দেশ রিভার ভেতরে তারা ডুবে আছে সব কিছুর ভেতরে ইন্টারেস্ট যদি লোন নেন ইন্টারেস্ট বাড়ি কিনবেন ইন্টারেস্ট গাড়ি কিনবেন ইন্টারেস্ট ক্রেডিট কার্ড এভাবে সবাই আর এই সিস্টেম বানাই গরিব মানুষকে আরও গরিব অনেক ধনী লোকও দিল হয়ে যেতে পারে তবে এতে সাধারণত ধনীরা আরও ধনী হয় रिवार अनेकगुल खराब दिक्का लेकिन इंटारेस्ट फ्री इकोनमी प्रोमालमेटेड बोरान रिवार खराब दिको सब प्रमाण कर दिन देखें जो इसलमिक नियम में व्यवसा वाणिज्य करें लाभ क्षति शेयर कर इंटारेस्टर चेहरा अनेक भलो से कारण बस बड़ कम्पानी जिरो डेट कम्पानी ता बैंकए ना तार्केटे शेयर ছাড়ে শেয়ার বিক্রি করে মানুষের সাথে লাভ ভাগাভাগি করে এটা ইসলামিক কনসেপ্ট আর বেশিরভাগ বড় কোম্পানি ডেট ফ্রি কোম্পানি দেখবেন যে তারা কোনো রকম লোন নেয় না আসলে ইসলামিক কনসেপ্ট অনুযায়ী তারা চলছে ও আল্লাহ তা আমাদের সামর্থ্য দিন আমরা সবাই যেন ইসলামিক কনসেপ্ট অনুযায়ী চলতে পারি রিবা থেকে বিরত থাকতে পারি যেটাকে বলা হয় ইন্টারেস্ট বা সুদ এবারে রিবার প্রসঙ্গে প্রথম প্রশ্নটা নিয়ে আলোচনা করি এটার কি অনুমতি আছে যে একজন মুসলিম তার সঞ্চিত টাকা জমা রাখল একটা ইন্টারেস্ট বিয়ারিং অ্যাকাউন্টে অথবা ব্যাংকে। যাতে সেটা নিরাপদ থাকে এখন সেই মুসলিম এখান থেকে যে ইন্টারেস্ট বা সুদ পাচ্ছে সেটা কি দান করতে পারে বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন যদি জবরদস্তি করা হয় হয়তো কোনো অমুসলিম দেশে আছেন আর নিরাপত্তার খাতিরে আপনি প্রচলিত ব্যাংকে ইন্টারেস্ট বিয়ারিং অ্যাকাউন্টে টাকা রাখতে পারেন তবে एखे इंटरेस्टेड जो टिकाटा से दान कर आल्लर का पुरस्कार लाभे आशा ना कारण यहाँ हराम बसिभाग विशेषज्ञ ब्यक्तिगत भाव एक मत नई हमारे मत हमें शेख ओतर एकमत क्षा निषिध कारण कुरान बुदे टिका व्यवहार करो ना कुरान जदि बोलते सुधे टाक व्यवहार करो ना तो सीधान ठीक हतो कुरान बिबाय जड़ित होना নেবেও না দেবেও না দান করতে গেলে তো ব্যাংক থেকে রিবা নিতে হবে সেজন্য আমি একমত না যদি আপনি রিবা বন্ধ করতে চান তাহলে সিস্টেমটাই বন্ধ করতে হবে বলতে পারব না যে নিরাপত্তার জন্য রাখলাম ইন্টারেস্টের টাকা দান করে দেবো পরোক্ষভাবে তাদের উৎসাহিত করছেন কারণ যখনই একটা অ্যাকাউন্ট খুলবেন যেটাতে ইন্টারেস্ট আছে আপনি সাইন করে তাদের জানিয়ে দিচ্ছেন যে আমি এই ইন্টারেস্টের নিয়মটা মেনে নিচ্ছি এই কাজটাও পাপ আল্লাহ আপনাকে অভিশাপ আল্লাহ এবং রাসুল যুদ্ধ ঘোষণা করবেন আপনার বিরুদ্ধে আর আমি এই লোকজনকে প্রশ্ন করব যারা বলে যে ইন্টারেস্টের টাকা আপনি দান করে দিতে পারেন ধরেন আমি মাদকদ্রব্যের ব্যবসা করি ধরেন কোকেন তারপর ব্রাউন সুগার আর ধরেন ইনভেস্ট করেছি মিলিয়ন ডলার আর প্রত্যেক মাসে বিলিয়ন ডলার লাভ করলাম এবং লাভের টাকাটা আমি দান করে দিলাম গরিব মানুষের মাঝে এটার কি অনুমতি আছে তারা বলবে না হারাম কেন কারণ কোকেন বিক্রি করা ব্রাউন সুগার এগুলো হারাম এখন কোকেন ব্রাউন সুগার ইত্যাদি বিক্রি করা যদি হারাম রিবা আরও বড় হারাম কারণ যদি রিবাতে জড়িত থাকেন আল্লাহ এবং রাসুল আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন যখন ব্যাংকে দিচ্ছেন পারমিশন তারা ইন্টারেস্টে আপনার সাথে লেনদেন করবে এটা অনেক বড় গুনা তাহলে ছোট গুনার বেলা তো একই রকম হবে সেজন্য আমি একমত নই যদি তারা নিরাপত্তার জন্য ব্যাংকে টাকা রাখে তাহলে তো সেটা রাখতে পারে কোনো স্থানীয় ব্যাঙ্কে অথবা শেষ উপায় হিসেবে টাকা রাখতে পারেন কারেন্ট অ্যাকাউন্টে এমন কিছু অ্যাকাউন্ট আছে ব্যাংকে যেখানে কোনো ইন্টারেস্ট বা সুদ দেওয়া হয় না এটাকে বলা হয় কারেন্ট অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে কোনো সুদ নেই শেষ উপায় হিসেবে এখানে রাখতে পারেন তবে শুধু সেই টাকাটাই রাখেন যেটা রোলিং করা প্রয়োজন কারণ বিভিন্ন দেশে এমন নিয়ম আছে যেমন ভারতে ইংল্যান্ডে যেখানে চেকের মাধ্যমে লেনদেন হয় যদি আপনি ব্যবসায়ী হন তাহলে অ্যাকাউন্টে সেই টাকা রাখেন যেটা রুলিং করা প্রয়োজন বাকিটা ইনভেস্ট করতে পারেন প্রপার্টি রিয়েল এস্টেট স্টক ইত্যাদিতে আর যদি নিরাপদে রাখতে চান তাহলে ব্যাঙ্কে একটা লকার ভাড়া নিয়ে সেখানে টাকাটা রেখে দেন জানিয়েটা বোকামি তারপরও রিবাতে খাটানো হচ্ছে এটা অনেক ভালো অন্তত আল্লাহ রাসুলের কাছে নিরাপদে থাকবেন নাহলে আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে শেষ উপায় হিসেবে যদি শুধু নিরাপত্তার কথা ভাবেন লকার ভাড়া নেন হয়তো মা সে কয়েকশো টাকা বা বছরে হাজার খানেকের মতো লাগতে পারে নেন সেখানে যদি নিরাপত্তা চান আপনি তবে নিলেন রিবা আর যদি দান করে দেন এভাবে রিবার সিস্টেমকে উৎসাহিত করছেন আমি বলবো যে এটাও হ্যাঁ আর এখন আমাদের ইংল্যান্ড আলহামদুলিল্লাহ दे इनशाल्ला देखा छोट्ट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 পৃথিবীর বড়ো বড়। उ राउ बार्मिंग नम्बर शून्य जी चार न আমাদের ইমেল করুন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 व्हाट लिटिल वाण्डार्स एट देस्ट विस्य शिशुरा प्रति बुधवार सन्ध्या पांचटाय बांगलेशे और विचार भारत पिस टी बांगल् প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম স্বাগতম আমাদের অনুষ্ঠানে রমজান আ ডেট উইথ ডাক্তার জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বারস আর আজকে আমাদের আলোচনার টপিক রমজান আত্ম উন্নয়ন এবং সেটার প্রসঙ্গ অ্যালকোহল ইসলাম ধর্ম অ্যালকোহল সম্পর্কে কি বলছে এটা কি পুরোপুরি নিষিদ্ধ আল্লাহ পবিত্র গ্রহণে বলেছেন সুরামাই দা অধ্যম্বর পাঁচ হাত নাম্বার নব্বই নিশ্চয়ই মদপান করা ও জুয়া খেলাক স্বরানের বলেছেন এটা শয়তানের কাজ এগুলো থেকে বিরত থাকো যেন সফল হতে পারো আর ইমাম জাহাবি আল কাবায়ের গ্রন্থের লিস্টে সত্তরটা বড় গুনহা সেখানে অ্যালকোহল পান করা আর মাদকদ্রব্য খামার মদপান করা এটা রয়েছে ১৯ নম্বরে মাদকদ্রব্য নিয়ে খ্রিস্টান ধর্মেও নিষিদ্ধ বাইবেল পড়লে দেখবেন এটা আছে বুক অফ প্রভাবস অধ্যায় নম্বর বিশ অনুচ্ছেদ এক বলা হয়েছে যে মদপানে নিয়ন্ত্রণ থাকে না এটা খুব বিধ্বংসী পানীয় মদপান করে তারা মূর্খের মত আচরণ করে এরপর বুক অফ এফিসিয়েন্স অধ্যায় পাঁচ অনুচ্ছেদ আঠারো তোমরা মধ্যে মাতাল হয়েও না দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখি যে ইহুদি এবং খ্রিস্টানরা বাইবেলের এই নির্দেশটা মেনে চলে না আর এখানে কারণটা কি কোন যুক্তিতে ইসলাম অ্যালকোহলকে নিষিদ্ধ করেছে সাধারণত মানুষের মধ্যে একটা ইনহিবিটোরি সেন্টার থাকে এই ইনহিবিটোরি সেন্টার মানুষকে সেসব কাজে বাধা দেয় যেগুলো অযৌক্তিক বা যে কাজগুলো করা ঠিক না যেমন ধরেন কোনো নক হয়তো প্রকৃতিটাকে সাড়া দিতে যাচ্ছে ইনহিভিটরি সেন্টার বলবে কাজটা সবার সামনে করো না কোনো টয়লেটে যাও আমাদের ব্রেন নিষেধ করবে আবার ধরেন কেউ হয়তো বাবা মার সাথে কথা বলছে এটা বলবে বাবা মাকে অসম্মান করে কথা বলো না অশ্লীল ভাষা ব্যবহার করো না ইনহিভিটরি সেন্টার এভাবেই কাজ করে যখন কোনো মানুষ নেশাগ্রস্ত থাকে যখন কোনো মানুষ মাদকদ্রব্য গ্রহণ করে মদ খায় অ্যালকোহল তার ইনহিভিটরি সেন্টার কাজ করে না জানে তখন কি বলছে তারা সেজন্য অনেকেই তখন অভিশাপ দেয় অথবা গালমন্দ করতে থাকে দেখবেন খুব অশ্লীল কথা বলছে তারপর দেখবেন হয়তো জামা কাপড়ে প্রসাব করে ফেলছে এসবের কারণ তাদের ইনিভিটোরি সেন্টার কাজ করছে না আর খেয়াল করলে দেখবেন অ্যালকোহল পান করার কারণেই বিভিন্ন অপরাধ সংঘটিত হয় ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিসের রিপোর্টে উনিশশো সালে প্রত্যেক দিন এটা উনিশশো সালের কথা प्रत्येक दिन दुई हजार सात तेर जन महिला धर्षित हो मान बीस सेकेंडे एक धर्षण घटना घटे छियान साले और रिपोर्ट बोल धर्षण मानुषुल नेशाग्रस्त छाड़ा अमेरिकारिसंख्यन बोलिकार अमेरिकार मध्य आठ परसेंट मानुष अजाचार कर निकटत जनसम्पर्क स्थापन मैंने प्रति बारोजर मध्यमिक अजाचार तरफ बसिगर करस्तकोहल स्वास्थ्य क्षतिकर एक्सुख विसुखिर कारण ये अलकोहल एडस हार एक कारण एट कि आगे जाना गया अनेक लोक ए रख मन जी सोशल ड्रिंकार এক পেক্ষায় আর কখনো নেশাগ্রস্ত হই না যদি অ্যালকোহলিকদের ইন্টারভিউ নেন দেখবেন সবাই এরকম বলবে যে প্রথম দিকে তারা ছিল সোশ্যাল ড্রিঙ্কার কোন লোকই প্রথমে অ্যালকোহলিক হওয়ার জন্য মদ খায় না সবাই থাকে সোশ্যাল ড্রিঙ্কার পরবর্তীতে অ্যালকোহলিক হয়ে যায় আর যদি কোনো সোশ্যাল ড্রিঙ্কারকে জিজ্ঞেস করেন যে কয়েক বছর ড্রিঙ্ক করে যাচ্ছে এই কয়েক বছরে আপনি কতবার নেশাগ্রস্ত হয়ে পড়েছেন দেখবেন সে কয়েকবার নেশাগ্রস্ত হয়ে পড়েছে যত কন্ট্রোলে থাকুক না কেন তার को मानुष जो नेशाग्रस्त है तक जो एम पाप कर जेमन धर्षण अजाचार एट क्षमार अजोग्य पाप क्षतिपूरणा जाए ना और आखिर एक कारण नबी मोहम्मद यहाँ आबने मजाय खंड नम्बर तीन बुक अफ इंटक्सिकैस पदा नम्बर तिर हादिस नम्बर तीन हजार तीन सौ एक प्रियनबीन जे মাদকদ্রব্য অ্যালকোহল হচ্ছে সব পাপের জননী অ্যালকোহল সকল পাপের জননী এছাড়া আরেকটা হাদিস ইবনে মাজা খণ্ড নম্বর তিন বুক অব ইন্টকসিকেন্টস অধ্যায় নাম্বার তিরিশ হাদিস নাম্বার তিন হাজার আমাদের নবী বলেছেন যে জিনিস বেশি পরিমাণ খেলে নেশাগ্রস্ত হবে তার সামান্য পরিমাণটাও তোমাদের জন্য নিষিদ্ধ সামান্য পরিমাণে খাওয়া যাবে না বলতে পারবেন না যে মাত্র একটা পেগ খাব যেটার বেশি পরিমাণ নেশাগ্রস্ত করে তার কম পরিমাণও নিষিদ্ধ আমাদের নবী দশ ক্যাটাগরির মানুষকে অভিশাপ দিয়েছেন যারা অ্যালকোহলের সাথে জড়িত এটা উল্লেখ আছে ইবনে মাজা খন্ড নম্বর তিন বুক অব ইন্টকসিকেন্টস হোদ্দা নম্বর তিরিশ হাদিস নাম্বার তিন আমাদের নবী বলেছেন দশ ক্যাটাগরির লোক যারা অ্যালকোহলের সাথে জড়িত তারা অভিশপ্ত যে এটাকে চুলাই করে যার জন্য চলাই করা হয় যে এটা পান করে যে এটা বহন করে আনে যার জন্য আনা হয় যে বিক্রি করে যে পরিবেশন করে তারপর যে অ্যালকোহল বিক্রির টাকা বিভিন্ন কাজে ব্যবহার করে এই অ্যালকোহল যে কেনে আর যে এটা অন্য কারোর জন্য কেনে তাহলে এই দশ ক্যাটাগরির মানুষ হচ্ছে আল্লাহ আল্লাতালা তাদের অভিশাপ দেন আর অ্যালকোহল পান করলে একজন মানুষের বিভিন্ন রকম অসুখ হতে পারে তার শরীরে আর বর্তমানে অ্যালকোহল পৃথিবী জুড়ে মানুষের মৃত্যুর অন্যতম একটা প্রধান কারণ বলে ধরা হয় এখনকার বিজ্ঞান বলে আর আপনারা হয়তো জানেন অ্যালকোহলের কারণে অনেক রোগ হতে পারে সবচেয়ে কমন হচ্ছে লিভার সিরোসিস যদি কেউ অ্যালকোহলিক হয় তার লিভার সিরোসিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে এছাড়া ক্যান্সার হতে পারে ইসোফে গ্যাসে কিংবা মাথায় বা কাঁধে ক্যান্সার হতে পারে পেটে অথবা হবে লিভারে অথবা হতে পারে গ্যাস্টাটাইটিস तर हेतोफेजाइस हेपाटाइटिस अलकोहल पानी तरह सम्भवना बसि तरह होते कार्डिओमायोपथी होते एनजाना हार्ट एटैक एथेरोसक्लोरोसिस अथवा तरह होते स्ट्रोक एपोप्लेक्सि अज्ञान हवा नियमित अलकोहल खेले सम्भवना बसि थे जे সেই লোকের তখন হতে পারে যেমন ধরেন কর্টিক্যাল নিউরোপ্যাথি সেরেব্রাল নিউরোপ্যাথি অথবা হতে পারে পেরিফেরাল নিউরোমা এরকম বিভিন্ন রকম রোগ হতে পারে কেউ যদি অ্যালকোহল পান করে বা মদ পান করে থাকে বিভিন্ন রোগ যেমন ধরেন ওয়ের নিকর্ষক সিন্ড্রম এই রোগে মানুষ নতুন স্মৃতিগুলো ভুলে যায় আর পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে এটা থায়োমিনের স্বল্পতার কারণে যে লোক অ্যালকোহল পান করে তার হতে পারে ডেলেরিয়াম ট্রেমেন্স এটার সাথে অ্যালকোহলের সম্পর্ক আছে অথবা তার হতে পারে প্যালাগ্রা হতে পারে চর্মরোগ যে নিয়মিতভাবে অ্যালকোহল পান করে থাকে তখন সম্ভাবনা বেশি যে তার হতে পারে এন্ডাক্রিন ডিসঅর্ডার যেমন মিক্সোডার্মা হাইপাথাইরডিজম তার হতে পারে হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার যেমন মাইক্রোসাইটিক অ্যানেমিয়া হতে পারে জন্ডিস অথবাও হতে পারে থমরোসাইটিপিনিয়া হতে পারে প্ল্যাটালি ডিসঅর্ডার যে লোক অ্যালকোহল পান করে সেখানে তার সম্ভাবনা থাকে যে সাধারণ ঔষধ যেমন মেট্রোনিডাজল ফ্লাজিল এগুলো কাজ করবে না যদি সে নিয়মিতভাবে অ্যালকোহল পান করে থাকে যে নিয়মিতভাবে অ্যালকোহল পান করে তারও হতে পারে বিভিন্ন ইনফেকশান কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় সম্ভাবনা বেশি থাকে যে তার হতে পারে বুকে ইনফেকশন যেমন লাঙ্গিস এমফিসেমা পালমোনারি টিউবার কিউলিস কোনো মহিলা অ্যালকোহলিক হলে তার প্রভাব আরও বেশি ক্ষতিকর হতে পারে মহিলাদের জন্য লিভার সিরোসিস খুবই বিপজ্জনক যদি গর্ভবতী হয় তার হতে পারে অ্যালকোহলফিটা সিন্ড্রম বিভিন্ন চর্মরোগ হতে পারে যেমন অ্যালোপিসিয়া তার হতে পারে নেল নেলডিস্ট্রফি होते हैं एंगुलर स्टोमाटा ये अपनी विभिन्न रोगे नाम बोले देते कैक घंटा धरे जगह शुदुम्रलकोहल पान करार कारण एखकर दिन देखें जो मेडिकल दे डाक्तरा तलकोहलिजाम एक असुख एाते चाय अलकोहलिकर प्रति निष्ठुर हमें ना ता दोष देवा जाकोहलिजाम एक असुख जदि अलकोहलिजम असुख होटा एकम्र असुख जो बोतले भरे बिक्री है यम्र असुख जार विज्ञापन देवा खबर कागजे विभिन्न मैगजिने रेडियो ब्रडकेशने विज्ञापन दे विभिन्न सैटेलाइट चैनलगूते टिवशन एट असुख जेटा बिक्री है लाइसेंस कर दोकानगते एकम्र एक असुख जेटा सरकार आयु यम असुख जेटार कारण सड़क दुर्घटना होते यम्रसुख जेट परिवार को ध्वसर दे এটা একমাত্র অসুখ যেটা ভাইরাস ব্যাকটেরিয়ার কারণে হয় না এটা কোন অসুখই না আল্লাহ ৫ এটা হলো শয়তানের কাজ বলে এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো সুবান আল্লাহ আমার মতে এই অ্যালকোহল থেকে দূরে থাকার মতো যথেষ্ট কারণ আছে আমাদের সবার জন্য পুরো মানব জাতির জন্য ইনশাল্লাহ রাজাকাল্লা খায়ের সুন্দর বলেছেন প্রিয় ভাই ও বোনেরা ইনশা আল্লাহ আবার দেখা হবে ছোট্ট বিরতির পর যে রাস্তা মহান আল্লাহকে পছন্দ যার উপর নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম চলতে বলেছেন তাহাবাগন চলেছেন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 শৃঙ্খলার ব্যবস্থা করেছেন কোরআন ও আধুনিক বিজ্ঞান পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় प्रिय मुस्लिम एमुसलिम भाई बोरा अनुजान जोस्ट यूसुफ चेम्बार्सान आत्मउन्नयन इशला मास परुम वाले एटब से কুচ্ছা রটানো আর পেছন থেকে নিন্দা আপনি কি এ ব্যাপারে ইসলামিক নিয়মটা বলবেন এই কুচ্ছা রটানো আর নিন্দার ব্যাপারে আল্লাহ পবিত্রক্রণে বলেছেন সুরা হুজুরাত। অধ্যায় নম্বর ঊনপঞ্চাশ আয়াত নাম্বার বারো যে অনুমান করা থেকে তোমরা বিরত থাকো কারণ বেশিরভাগ ক্ষেত্রেই অনুমান করা পাপ কুচ্ছা রটিও না অন্য মানুষের পেছন থেকে কখনো তার নিন্দা করো তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের মাংস খেতে প্রস্তুত আছো না তোমরা এটা ঘৃণা করো তার মানে যদি কুৎসারটন আল্লাহ পবিত্রকরণে বলেছেন এটা হলো তোমার মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান এটা কি পছন্দ করো উত্তর হচ্ছে না ভাইয়ের মাংস খাওয়া এটাই তো হারাম মৃত কিছুর মাংস খাওয়া এটা দ্বিগুণ পাপ এমনকি ক্যানিম্যাল যারা মাংস খায় তারা মৃত ভাইয়ের মাংস খায় না পবিত্রকরণ বলছে কু উৎসারটানো হলো নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান একটা হাদিস আছে সোহে মুসলিমে খণ্ড নাম্বার চার হাদিস নাম্বার ছয় হাজার দুশো পঁয়ষট্টি আমাদের প্রিয়নবী মোহাম্মসাল্লাম বলেছেন যে তোমরা কি জানো কুৎসা কী বললেন আল্লাহর রাসুলি ভালো জানেন তখন নবী বললেন যে কেউ যদি অন্য কারো বিরুদ্ধে কথা বলে তার পেছন থেকে যেটা হয়তো সে পছন্দ করবে না সেটাকে তখন বলা হয় কুৎসা एक जन तक नबी के प्रश्न कर लग कथा सत्य है लोकटार जो से दोष थके नबील पेचन थरुदे बोल और सत्य हाई तक कूत्स रटान जो मिथ्य है मिथ्ये अपबाद य दोट निषिधटानो और मिथ्य अपबादया पुरुपुरी निषिधर आल्ला पवित्रकर्णे सुरहुमजा पदा नम्बर एक सौ चार এক দুর্ভোগ তাদের যারা পেছনে আর সামনে মানুষের নিন্দা করে এছাড়াও একটা হাদিস এটা আছে হাদিস নাম্বার দুইশো ষোলো মোহাম্মদুল ইসলাম একদিন গুরুস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি শুনলেন যে দুজন মুসলিম কাঁদছে আর আর্তনাদ করছে কারণ তারা তখন কবরের ভেতর শাস্তি পাচ্ছে নবী বললেন যে তোমরা কি জানো কি কারণে এই শাস্তি পাচ্ছে সাহাবেখান বললেন না নবী বললেন একজন কখনোই তার প্রসাবের ব্যাপারে সচেতন থাকতো না প্রসাব করার পরে নিজেকে পরিষ্কার করা উচিত সাবধান থাকা উচিত আর অন্যজন সবসময় মানুষের মধ্যে শত্রুতা বাঁধিয়ে দিত তাহলে পবিত্র কোরআন এবং সহিদিস অনুযায়ী কুৎসেরটানো আর মিথ্যাপবাদ আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ ড জাকির এবারের প্রসঙ্গ পোশাকের নিচের অংশ পুরুষদের পোশাক পুরুষদের জন্য নিচে পোশাক পরা এটা কি পুরোপুরি হারাম টাকনুর নিচে পোশাক পরা যদিও সেই লোক হয়তো গর্ব বা উদ্ধত্ত দেখানোর জন্য সেভাবে পড়েনি এখানে আরবি শব্দটা যখন পোশাকের নিচের অংশ টাকনুর নিচে চলে যায় তখন সেটা ইসবাল এটা পোশাকের নিচের অংশ হয়তো প্যান্ট অথবা পাজামা পাঞ্জাবি যদি টাকনুর নিচে থাকে সেটাকে বলা হয় ইসবাল পোশাকটা নিচে টাচ করলে হয়তো মেজে পরিষ্কার করবে এই সব কিছুই হচ্ছে পাপ আর দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখি অনেক মুসলিম বেশিরভাগ মুসলিমই তারা এই গুরুতর পাপের ব্যাপারে কোনো গুরুত্ব দেয় না মনে করে এতে কোনো সমস্যা নেই বেশিরভাগ মুসলিম প্যান্ট পরে গোড়ালির নিচে অনেকে প্যান্ট তখন টাচ করে মেঝে অনেকের আবার মেঝে ঝাড়ু দিয়ে বেড়ায় এটা আছে বুখারিতে খন্ড নাম্বার সাত বুক অফিস পাঁচ হাজার সাতশো সাতাশি প্রিয়নবী মোহাম্মদ ইসলাম বলেছেন পোশাকের যে অংশ টাকনুর নিচে চলে যায় সে অংশটা দু চোখের আগুনে জ্বলবে পোশাকের নিচের অংশ হোক প্যান্ট বা অন্য কিছু সেটা যদি টাকনুর নীচে চলে যায় তাহলে সেই অংশটা দোজখের আগুনে জ্বলবে এছাড়া আরেকটা হাদিস আছে সোহেব বুখারিতে খণ্ড নম্বর সাত বুক অব ড্রেস হাদিস নাম্বার পাঁচ হাজার সাতশো অষ্টাশি আমাদের নবী মোহাম্মদ ইসলাম বলেছেন যে আল্লাহ সেই লোকের দিকে তাকাবেন না পুনরুত্থানের দিনে যে লোক তার পোশাক পরে টাকনুর নিচে আর সেটা নিয়ে গর্ব করে তাহলে টাকনুর নিচে পোশাক পরা এটা নিষিদ্ধ একেবারে এটা হলো গর্ব আর অধ্যত্তের লক্ষণ একজন মানুষ এটা নিয়ে গর্ব করুক বা না করুক এটা হারাম আর এটা আছে শুনানবন্ড নাম্বার তিন বুক অব ড্রেসি বলা হয়েছে তোমাদের পোশাকের নিচের অংশ যেমন তোমার শার্ট অথবা তোমার পাগড়ি যদি সেটা টাকনুর নিচে চলে যায় মাটিতে গোড়াগড়ি খায় তাহলে রোজ কামতের দিনে আল্লাহ তোমার দিকে তাকাবেন না তাহলে ইজবাল মানে পায়ের টাকনুর নিচে পোশাক পরা এটা গুরুতর পাপ আর কিছু লোক বলে যে গর্ব আর না দেখালে এভাবে পড়ার অনুমতি আছে এটা সম্পূর্ণ ভুল ধারণা এটা মোটেও ঠিক না চিন্তা করেন মোহনসলামের সময়ে নবী তখন সাবিগণকে বলেছেন যে তোমাদের পোশাকের নিচের অংশ টাকনুর উপরে থাকবে সবাই এভাবেই পড়েছেন এখন দেখেন যদি আমরা বলি যে টাকনুর নিচে পোশাক পড়তে পারব যদি গর্ব না করি তাহলে বোঝাতে চাচ্ছি যে সাহাবিগণের চেয়ে উপরে আমরা নবী সাহাবিগনকে বলেছেন যে পোশাকের নিচের অংশ টাকনুর উপরে রেখো পোশাক থাকবে টাকনুর যদি বলি আমাদের পরার দরকার নেই যদি মনে করি যে এভাবে পরে গর্ব না কোনো সমস্যা এটা দিয়ে বোঝাতে চাচ্ছেন আপনারা সাহাবিগণের চেয়ে ভালো যেটা মোটেও ঠিক না সেজন্যই ইজবাল তার মানে টাকনুর নিচে পর্যন্ত পোশাক পরা গর্ব করেন বা না করেন এটা হারাম গর্ব করলে কারণ দ্বিগুণ পাপ করছেন টাকনুর নীচে পড়া প্লাস গর্ব আর অধ্যত্ত এটা দ্বিগুণ পাপ আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাকির এবারে আপনার কাছে পরের প্রশ্ন ইসলাম ধর্ম তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে যারা কোনো আদালতে গিয়ে মিথ্যা বলে এবং মিথ্যা সাক্ষ্য দেয় আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার প্রসঙ্গে যদি বলেন আল্লাহ পবিত্রক্রণে বলেছেন সুরা নূর অধ্যায় নম্বর চব্বিশ আয়াত নম্বর চার যদি কেউ কোন মহিলার পবিত্রতা বা শুদ্ধতা সম্পর্কে মিথ্যে অপবাদ দেয় এবং যদি চারজন সাক্ষী হাজির না করে থাকে তাকে তাহলে আশিবার কষাঘাত করা হবে তার মানে তাকে আশিবার চাবুক মারা হবে আর ভবিষ্যতে কখনোই তার সাক্ষ্য নেওয়া হবে না তাহলে কেউ মিথ্যে সাক্ষ্য দিলে তার শাস্তি হবে এরকম এছাড়াও আরেকটা হাদিস আছে সোহেবুখারি খন্ড নম্বর তিন বুক অব উইটনেসেস হাদিস নম্বর দুই সাহাবিগণকে আমাদের নবী মোহাম্মদুল্লাম বললেন সবচেয়ে মারাত্মক পাপ কোনটা সেটা কি তোমাদের বলবো সাহাবিগণ উত্তর দিলেন বলেন হে আল্লাহ রাসুল মোহাম্মদ বললেন যে এক নম্বর আল্লাহর সাথে কাউকে শরিক করা দুই নম্বর বাবা আর মাকে অসম্মান করা এরপর আমাদের নবী আরও বললেন তিন নম্বর হচ্ছে মিথ্যে সাক্ষ্য দেয়া এটা গুরুতর পাপ আরেকটা হাদিসান আবুদাউদ্দ খণ্ড নম্বর তিন হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো বিরানব্বই প্রিয় নবী মোহাম্মদ বলেছেন যে নামাজ পড়ার পরে নবী ঘুরে তাকালেন আর বললেন সাক্ষ্য দেয়া এটা হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরিক করার মতো গুরুতর গুনহা এ হাদিসে মোহাম্মদ সাল্লাহাম বলেছেন যে মিথ্যা সাক্ষ্য দেয়া শির করার মতো বড় গুনহা এ কারণে এটা হচ্ছে একটা বড় গুনহা ইসলাম ধর্মে আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন এটা জ্যোতিষশাস্ত্র নিয়ে এই ব্যাপারে ইসলামিক নিয়মটা কি বলবেন যদি কোনো লোক এই জ্যোতিষশাস্ত্র বা রাশিফল এগুলো নিজের সাথে মিলিয়ে দেখে হতে পারে প্রত্যেক দিন অথবা প্রতি সপ্তাহে একদিন জ্যোতিষশাস্ত্র আর ভাগ্য ভাগ্যগণনা এই সম্পর্কে যদি বলতে হয় এখন এটা বেশ কমন পুরো পৃথিবীতে আপনি পেপারটা খুললে দেখতে পাবেন বিভিন্ন নক্ষত্রের অবস্থান মকর রাশি বা তুলা রাশি এরকম রাশিচক্র আর অনেক মানুষই এগুলো বিশ্বাস করে যদি কেউ এসব নক্ষত্রের অবস্থান রাশিচক্র আর জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করে তাহলে সেটা হবে শির করা তাকে বলা হবে মুশরিক। যদি কেউ মজা পাওয়ার জন্য পরে অনেকে এরকম পত্রিকা উল্টাতে উল্টাতে রাশিচক্রের পাতাটা পড়ে ফেলল তাহলে এটাও একটা পাপ কারণ আমাদের নবী মোহাম্মদ সুলা বলেছেন এটা আছে সহেবুখারিতে খণ্ড নম্বর দুই হাদিস নম্বর এক হাজার আটত্রিশ মোহাম্মদ সুলা ফজরের নামাজ শেষে পেছন ফিরে বললেন যে আল্লাহ বলেছেন কিছু লোক श्वास करोक आश्वास करना করে विश्वास बृष्टि एट आल्ला सब्न तलार कारण विश्वास ग्रह नक्षत्रे विश्वास करना और जरा विश्वास बृष्टि नक्षत्र कारण ग्रह नक्षत्रे विश्वास करना यहाँ और हादिस मसनद आहमेदे खंड नम्बर दुई हदीिस नम्बर नयजार पाँच छत्तीस प्रिय नबी मुहम्मद्लम যদি কেউ ভাগ্য গণনাকারীর কাছে যায় যে ভবিষ্যৎ বলে আর তাকে বিশ্বাস করে সে বিশ্বাস করে না মোহাম্মদ সাল্লা সাল্লামকে আমাকে বিশ্বাস করে না আরেকটা হাদিস আছে সোহে মুসলিমে খণ্ড নম্বর চার হাদিস নম্বর পাঁচ হাজার পাঁচশো চল্লিশ প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ বলেছেন যদি কেউ কোনো গণকরের কাছে যায় আর যদি তাকে বিশ্বাস করে তার দোয়া কবুল করা হবে না ৪০ রাত ज्योतिषास्त्र के नींदा इसलाम सफल होते भाग्य गणना शयान क्या जफल होते ड আপনি খুব সুন্দর বলেছেন জাজাকাল্লা তালা যেন আপনাকে পুরস্কৃত করেন আপনি আজকে আমাদের অনেক তথ্য জানিয়েছেন কোরআন আর সুনার ভিত্তিতে আপনি বিভিন্ন প্রশ্নের উত্তর খুবই সুন্দরভাবে দিয়েছেন জাজাকাল্লা খাই আল্লাহ যেন কবুল করেন আমিন ভাই ও বোনেরা আশা মানবেন আমরা যে তথ্যগুলো জানতে পেরেছি যেগুলো অর্জন করেছি গত দুইটা পর্বে যার টপিক রমজান আত্ম উন্নয়ন ও ইসলাহ দেয়ার মাস সেগুলো খুবই মূল্যবান এখন পবিত্র রমজান মাসের আর আট দিনের মতো বাকি আছে আমি অনুরোধ করব আপনারা আমাদের অনুষ্ঠান থেকে যা কিছু শিখেছেন মূল্যবান যেসব তথ্য জানতে পেরেছেন সেগুলো প্রয়োগ করবেন যত তাড়াতাড়ি সম্ভব ইনশাল্লাহ যদি আরও কিছু জানতে চান এই আত্মউন্নয়ন আর এই পবিত্র মাসে আর ইসলাহ তাহলে দেখতে পারেন পর্ব তিন আগামীকাল তাহলে দেখা হবে একই সময়ে আসসালাম يمنع صبر ورق بدموع البائسين رمضان قد أهلت بالصيام وأطلّا مسعدا أهلا وخلّا لتو في كل حين رمضان قد أهلت بالصيام وأطلّا, بالصيام وأطلّا السلام عليكم ورحمة الله আমি মোহাম্মদ হাশিম মাদানি ইস বাংলার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সকল মুসলিম ভাইদের জানাচ্ছি মাহে রমজানের মোবারকবাদ कत भ दावतर क्या इसलमी दावतर सफलतार पद्धति प्रति सोमवार रत और दस टाय बांगलेश रसटाय भारत बांगल्